সুপ্রিয় শ্রোতা পরিবেশিত হচ্ছে তাফসিরে জ্বালালাইন থেকে সুরানিসা আয়াত ৯৯ থেকে ১২৬ পর্যন্ত এরপরে হিজরতের কথা আসছে হিজরতের ফজিলত আসছে এখন আসতেছে যে যখন কোন একজন ব্যক্তি পূর্বের আয়াতের কথাগুলো শুনে সে সফরের জন্য বের হবে যে হাত করার জন্য সে বের হবে তখন সে যদি শত্রুর সম্মুখীন হয় তখন শরীয়তের অন্যান্য হুকুম হকাম এগুলোর মধ্যে যদি জাহিরিভাবে মনে হয় যে সে যে কাজে বের হইছে এটা যদি হক আদায় করে আদায় করে পুরোপুরি হক আদায় করে করে তাহলে শরীয়তের অন্যান্য হুকুম হকাম কিছু ছাড় দিতে হয় তাহলে সে কি ছাড় দেবে না দুটোটার মধ্যে সমন্বয় করবে এটা বলা হচ্ছে যে তখন সেখানে সমন্বয় করবে যেহাদের সফরে যদি বের হয় যদি পরিস্থিতি একদম তো সেই অবস্থায়ও স্বাভাবিকভাবে যে ইসলামের হুকুমগুলো সেগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না নামাজ এমনকি জামাতের সাথে নামাজ সেটাও বাদ দেওয়া যাবে না কারণ সেগুলো তো সব অবস্থাতে মুসলমানের উপরে ফেরে আইন তো এই মোনাসপাতে এখানে ওই সলাতুল খাউফের যে বিশেষ বিধান সেটা এখানে আসতেছে তো এটা দ্বারা মূল যে কথাটা বোঝা যায় সেটা হলো যে নামাজ এবং এই জামাতের সাথে নামাজ এটার যেমন ফজিলত এখানে স্পষ্ট হয় ঠিক তেমনিভাবে জেহাদ এটারও ফজিলতটা স্পষ্ট হয় দনুটার ফজিলতই এখানে স্পষ্ট হয় এটা এইভাবে যে নামাজ এবং জামাতের সাথে নামাজ এটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে কাফেরা সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধের ময়দান তখনও নামাজ তো দূরেরই কথা ছাড়া যাবে না সবাই চায় যে আমরা আমাদের আমির সাহেবের পিছনে নামাজ তাহলে তাদের এই পড়বো তাহলেও র্যাক করা হয়েছে যে ঠিক আছে তোমরা তোমাদের আমির একজন আমির পিছনে নামাজ করবে। ঠিক আছে এইটাই এটার ব্যবস্থা করে দিলাম অথচ এখানে ইসলামী এটা বলতে পারতো না যে আজকের দিনের জন্য আবেগটা রাখো আজকে নিজেরা নিজেরা পড়ে নাও তো এটা দ্বারা একটা হলো জামা সলাদ এবং জামা সলা মাল জামা এটার ফজিলত পাওয়া হলো এখানে আর আর আবার পাশাপাশি জেহাদের ফজিলতটা স্পষ্ট হয়েছে জেহাদ এমন একটা আমল যে আমলের দ্বারা সলাদের মতো একটা গুরুত্বপূর্ণ আমলের স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যেতেছে জেহাদের আমলটা এত গুরুত্বপূর্ণ যে এর খাতিরে সলাচের মতো গুরুত্বপূর্ণ আমল এটার স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যেতেছে এবং নামাজ কাজা হয়ে গেছে তো হুজুরে নামাজের দিকে বেশি মনোযোগী হন নাই এমন করেন নাই যে নামাজ পড়ছেন জেহাদটা কিছু কোনো দিন বাদ রাখছেন না বরং জেহাদের ময়দানেই ছিলেন আহজাবে যে ঘটনাটা ঘটছে নামাজ চার অক্ত নামাজই কাজা হয়ে গেছে আর এখানে নামাজের হাইয়াতে কাজা হাইয়া যেটা সেটা পরিবর্তন করে দিচ্ছে এখানে একই সাথে যখন তোমরা তখন নামাজে অসর করাতে তোমাদের উপর কোন গুনাহ নেই কাফারু যদি কাফেররা তোমাদেরকে কষ্ট দেবে বলে আশঙ্কা করো ইন খিফতমীন কফ যদি কাফেররা তোমাদেরকে কষ্ট দেবে বলে আশঙ্কা করো এই যে এটা বলল যে কাফেররা তোমাদেরকে কষ্ট দেবে বলে যদি আশঙ্কা করো তাহলে কস করতে পারো এটা বাস্তবরণ এটা বাস্তব ঘটনাটার বিবরণ এটা কোনো শর্ত না যে কসর তখনই করা যাবে যদি কাফেরদের পক্ষ থেকে আশঙ্কা থাকে ঈদ রা আকা বয়ানুল ইদ রা আকা জামানের নজুলের ঘটনার বিবরণ বিপরীত অর্থটা এখন উদ্দেশ্য হবে না যে কাফেরদের আশঙ্কা থাকলে না গিয়ে কসর করা যায় আর কাশের কাফের আশঙ্কা তো এখন নাই আমরা কাজই এমন করি যেন কোনো কাফের আশঙ্কাই না থাকে তাহলে কসর না তাহলে কসর করা যাবে সুবিধারা তাদের কাছ থেকে পাইছ এখন তোমরা সিন্নি খাও তোমরা কিন্তু ওই যে মানা জিজ্ঞাসাবুজুর বলেন যে সিন্নি খাও তো কিন্তু মুল্লা চিনলে না আসলে কোন মোল্লা রচি এই চিন্নিটা এই শিনিটা খাচ্ছ কিন্তু মুল্লাদেরকে চিনল না কারণে হুকুমটা আসছে কিন্তু কাফেরদের আশঙ্কা না থাকলে আদি শরিফের মধ্যে আসছে যেখানে সফর দ্বারা উদ্দেশ্য হলো মুবাহ সফরটা হবে সফর এবং সেটা হবে বৈধ সফর এই যেটা বলেন যে সফর যদি অবৈধ সফর হয় তাহলে সেই সুবিধাটা পাবে না যেই লোকে ডাকাতি করতে পারে না কোন রকম বাসায় বিশ্বফর আর তবেই বলবো বা তবে তার উদ্দেশ্য কি বা তু গুরুদ তিন দিনের সফর বরুদ এক বাড়ি দে বারো মাইল তো চার বাড়িতে কয় মাইল হবে আটচল্লিশ মাইল চার বাংলাদেশ আটচল্লিশ না তো সেই হিসেবে আটচল্লিশ মাইল যেটা আমি যেটা বলি আরকি আটচল্লিশ মাইল তো দিনের সফর আল্লাহ যে বলছেন যে তোমাদের কোন গুণাহ নাই এটা থেকে এই কথাটা বের করা হয় যে আন্নাসা লাভ না আর এটাই শাকির মাস্তার আর আবহানি কি বলেন খাইতে হবে না খাইলে আমি রাগ করবো কিন্তু এখানে এই কথাটা কেন বললো মানে ওই মুসলমানদের ভিতরে মুসলমানদের ভিতরে সফর হিজরা এগুলোর জন্য একটা তার জাগাবার জন্য কাফেরদের প্রতি আদাওয়াতটাকে জাগাই দেওয়ার জন্য এরকম পরিস্থিতি তোমরা পড়বে কারণে আপনি যদি তাদের মাঝে থাকেন ইয়া মোহাম্মদ তোমরা শত্রুর আশঙ্কা করো তাহলে আপনি তাদেরকে নিয়ে নামাজ পড়ান এখানে যে একবারে ওয়াহেদে ওয়াহেদে মোজাক্কার হাজের বলা হয়েছে এটা তো কোরআনায় সাধারণ রীতি খেতাবের সাধারণ রীতি ফলাহ অতএব এটার বিপরীত মানা এটা হবে না যে সলাতে খৌফ এটা শুধু ইমাম যদি রসুল হয় সাল আলী ওসাল্লাম তাহলেই না যদি কোনো না এবে নবী হয় সত্যিকারে যিনি নাহম্মাদ তাহলে সেখানে এমনই হবে বলতেছে নামাজে দাঁড়াবে আরেক দল লোক তারা পিছনে থাকবে যে দলটি আপনার সঙ্গে দাঁড়াবে তারা যেন তাদের আসলে হার সঙ্গেই রাখে আসলে তারা যেন তাদের আসলে হার সঙ্গেই রাখে ফাইদা আসা যখন তারা নামাজ পড়ে ফেলবে ফাইদা আসা যাদু আই সল্লু হচ্ছে শাকিম রায় মোতাবেক এখানে তাফসিল হচ্ছে ফাইদা আসা যাদু যখন তারা এই নামাজ পড়ে ফেলবে না নামাজ পড়ে ফেলবে না যখন তারা নামাজ শুরু করবে দলটা আপনার পিছনে এসে দাঁড়িয়ে দাঁড়াইছে তারা তো নামাজ শুরু করলো আরেকটা দল যে আছে তারা ইকুম তোমাদের পিছনে থাকবে ইয়াহ রসু তারা দিতে থাকবে তারা পাহারাদি করার জন্য যাবে একটা জিনিস পুজো দুরাকাত নামাজ আবহানি ফারিমুল্লা রায় তো হলো সোলা পড়শ তোমরা খিদাবাদের মধ্যে এক রাখাত ইমাম সাহেবের সঙ্গে পড়বে প্রথম তায়ফায় সেজদা দিয়ে এরপর আবার উঠে প্রথম তায়ফা চলে যাবে দ্বিতীয় তয়ফা আসবে দ্বিতীয় তয়েফা ইমাম সাহেবের সঙ্গে দ্বিতীয় রাখাত পড়বে দ্বিতীয় রাখাত পরে ইমাম সাহেব সালাম ফিরাবেন কিন্তু দ্বিতীয় তওয়ফা তারা সালাম না ফিরে আবার চলে যাবে প্রথম তয়েফা আসবে প্রথম তয়ফা যেহেতু এক রাখাত নামাজ পড়ে গেছে তারা লাহেক সেই হিসেবে এই জায়গায় এসে তারা দ্বিতীয় রাখাত পড়বে কোনো ক্যারাতটা কিচ্ছু ছাড়া আর হাজ শাহমুল্লা বলেন যে দুই তয়ফার মধ্যে প্রথম তয়ফা ইমাম সাহেবের সঙ্গে নামাজটা পড়বে নামাজ পড়ার পরে দুই নামাজ পড়ে পুরো শেষ করবে শেষ করার পরে তালা চলে যাবে দ্বিতীয় তয়ফা আবার আসবে আবার ইমাম সাহেবের পিছনে ভিন্ন করে নামাজটা একসাথে পড়বে এবার ধরো মাকা। তাদের একদল লোক আপনার সঙ্গে যেন দাঁড়ায় দাঁড়াবে আসলে হাতাহ তারা যেন অস্ত্রটা সঙ্গেই রাখে কতটা গুরুত্ব দিচ্ছে আল্লাহা সাজাদু যখন তারা নামাজ শুরু করবে শুরু করবে হাজার শাপির রেহমুল্লাহ যেভাবে তাফসিল করেন মাসলা বলেন সেই হিসাবে ফালিয়াকুর ফাইল হল তায়ে ফায় উখরা এরপরে যারা নামাজটা শেষ করলো মাত্র তারা আবার পাহারাদি করার জন্য চলে যাবে তারা যেন সতর্ক থাকে এবং আসলে তারা যেন সতর্ক থাকে এবং আসলে সঙ্গেই রাখে ইলা শেষ হওয়ার কেন বাড়াইছেন তো কেউ কেউ হেকমত এটা বলছেন যে প্রথম যখন মুসলমানরা নামাজে দাঁড়াইছে প্রথম নামাজ যখন দাঁড়ায় স্বাভাবিকভাবে মনে হয় যে এমনি সোজা হয়ে দাঁড়িয়ে আছে ওই সময় শ্রুরা আক্রমণ করার জন্য ততটা উৎসাহী হবে না এই জন্য তখন সতর্কতা কম দরকার কিন্তু যখন মুসলমানরা এতক্ষণ দাঁড়িয়েছিল কিছু পর আবার রুকুতে গেছে এই এখন টের পেয়ে ফেলছে আরে এরা তো নামাজ না পড়তেছে এবার শত্রু করার জন্য নামাজের কাতার যেমন সোজা হয় যুদ্ধের কাতার হয় তারা যেন এই সতর্ক থাকে এবং আসলে দেখো রাখে তার মানে এটা হলো ইসলামী সতর্ক থাকা আলিহাস্লাম এমনই করেছেন বিখলিন বিবাতনে নাখল এই বিবাতনে এটা এই একটা জায়গার নাম সেখানে রসুলসল আলী যখন সাহাবিদিরকে নিয়ে তো জোহরে নামাজ পড়ছেন ওদিক দিয়ে খালিদ বিন বলিদ যিনি তখনও হজরত হন নাই তিনি দূর থেকে দাঁড়িয়ে আছেন তো যখন নামাজে নামাজ শেষ তখন ওনাদের আফসুস্ত লাগতে স্যারে করলামটা কি এই নামাজের সময় যদি আমরা একসাথে হামলা করে দিতে পারতাম তাহলে একদম সব দিকে শেষ পারতাম আয়ত নাজল হয়ে গেছে এই সুযোগটা দেখে এক একজনের তলু আর কাঠে ঝুড়াইয়া নামাজ পড়তেছে তার নামাজ অর্ধেক এখানে আর অর্ধেক আবার ওদের সামনে দাঁড়িয়ে আছে পরিষ্কার হয়েছে তাহলে থাকতো না এটা তো হলো সাকরি ব্যাখ্যা এবার আবু হানিফার্লাহ কি বলেন তিনি বলেন যে একটা রাখা শেষ করবে একটা শেষ হয় এরপরে এই তয়ে পিছনে চলে যাবে নামাজ একাগাত দেখো আল্লাহ মানে বিষয়গুলো কতটা স্পষ্ট করে বলেন কোন একজন লেখক সে সেখকের কথা বলতেছে যারা এই নিজেরা মুসলিম লেখক বা ইসলামের পক্ষে লেখে এটা সাধারণ যারা জানে না এমন কোন একজন লেখক সে আসলে কি ইসলামের পক্ষে না বিপক্ষে মানে তার ভিতরের মনোভাবটা বোঝার জন্য তার একটা বইয়ের একটা কথা যথেষ্ট না তারপরে হইলো এই যে যারাই বই লেখে বইগুলো লেখার দ্বারা লেখকদের একটা উদ্দেশ্য থাকে যে আমি আমার পাঠকদের ভিতরে কোন মানসিকতা ঝুকাইতে চাই যে মনে ইসলাম বিদ্বেষী লেখক নাস্তিক পদের সে তার পাঠকদের ভিতরে নাস্তিকতা ঢুকাইতে চায় এটা তার একটা আহম একটা মিশন থাকে আর এর বিপরীতে যারা মুসলিম লেখক থাকে ওনারা অনেক সময় দেখা যায় নিজের লুকাইয়া হলেও ইসলাম হাকিক ইসলামটাকে মানুষ সামনে ঢুকাই দেয় গল্পের আন্দাজে হাকিকিক ইসলামটা ঢুকাই দেয় সেখানেও একজন ভালো লেখকের মাকসাদ এটা থাকে যে সে হয়তো গল্পের আদলে কোন একজন গল্পের ভিতরে যাকে মূল বতল বানাইছে তার কথাবার্তা দিয়ে হাকিকে ইসলামটা পাঠকদের ভিতরে ঢুকায়। দে এটা একটা লেখকের একটা মাস থাকে বা একজন লেখককে চিনার জন্য এর অনেক কিছু চিন্তা হয় না যে লেখকের মানসিকতা নাকি এখন এখন একটা লেখক যদি তার লেখার ভিতরে মনে করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসে তাহলে স্বাভাবিক এই লেখকের উপর কি ধারণাটা একটা লেখক সে মনে করে বাইরের লেখক যাকে এখনো মানুষ কেউ চিনে না সে মনে করে একটা গল্প লেখল গল্পের ভিতরে এই বিষয়গুলোর সমর্থন এটা সেটা উল্লেখ করলে এই লেখকের কি কি কি ধারণাটা এই লেখকটা ধরনের এটা ধারণা থাকবে না আর কোন একজন লে নিয়ে আসে তাহলে কি বোঝা যাবে যে লেখক একটা হইলো সে নিজে এই মানসিকতার আর একটা হলো এই তার পাঠকদেরকে এই মানসিকতার উপর উঠাইতে যেতেছে তাই না এই কথাটা রহমা আলম কালামের পরে তুমি এবার খেয়াল করো যে কালাম বলতেছেন এই যে যদি সত্যিকারেই মানে আল্লাহ তালে ইমান রাখে আল্লাহ তাল্লাহ হুকুমের প্রতি তার ভিতরে শ্রদ্ধা ভক্তি থাকে তার মানসিকতা থেকে রকম হওয়া না যেরকম রবাহ আলমিন চাইতেছেন আর যদি কথাগুলো আমাদের মানুষ বলতেছে আমাদের মানুষ বলতেছে খুশি খুঁজু থাকে না আমরা করতে পারি না কাবিদা হিসাবে মর এটা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করো কিন্তু ইমানটা যেন আমাদের সঙ্গে থাকে ইমানটা যেন সঙ্গে থাকে কত কাজে তো আমরা করতে পারি না আল্লাহ জানে এত বড় কপাল আমাদের হয় কিনা কত সময় ছিল বা কারো কারো কাছে এখনো আছে পাঁচ আয়াতের ব্যাপারে নাকি এই মানুষগুলো এই কথাগুলো তুমি বলো এই শুরুর থেকে পর্যন্ত তোমার কাছে পাঁচ ছটা আয়াত মনে আর এই আয়াতগুলোকে অস্পষ্ট যে কিছু মানুষ এগুলো ভুল বুঝাইতেছেন কি অস্পষ্ট কিন্তু তারপর দেখে এই মানুষগুলোকে কত মানুষ কত মানুষ এখনো সারে তাজ বানায় রাখছে জানে বুঝে তারপর সাড়ে তাজ বানায় রাখছে এই মানুষগুলো পিছন পিছনে হাঁটতেছে জান্নাতে যাওয়ার আশায় এবং তোমাদের সামাদি থেকে গাফেল থাকো অসতর্ক হো ফয়া তাহলে তারা তোমাদের উপর একযুগে ঝাঁপিয়ে পড়বে দেখ এই কথাটা কি শুধু সাহাবিদেরকে বলছে আর এখানে তোমরা শোনো যে সব সবসময় চায় যে তাদের হাতে স্নেহা থাকবে তাদের হাতে মেটা সেটা বহুত কিছু থাকবে কিন্তু তোমাদের হাতে যাতে কিচ্ছুই না থাকে একটা লেবু কাটা চাকু যেন না থাকে তোমাদের হাতে তাহলে সুবিধাটা কি হবে ফয়া মিলু না একযুগে ঝাঁপিয়ে পড়বে এটাই মূলত দেখ আল্লাহ বলতেছে এই নামাজ পড়তেছো নামাজের মধ্যে রাখো আচ্ছা তুমি আল্লাহ এই কথাটা না বইলা এমনি তো আল্লাহ ব্যবস্থা করতে পারে যে তোমরা যেহেতু নামাজ করতেছো আমার বিশেষ কাজে আসো যাও ঠিক আছে আমি তোমাদের হেফাজত করবো আল্লাহ আল্লাহ যে আমি তো হেফাজত করবো আর আল্লাহ তার লোক আমাদের এত এখন এত বেশি হয়ে গেছে যে শুধু দোয়া দিয়ে সব আটকে তাহলে আগের আগে দিয়ে কি বোঝানো হলো যে নামাজের সময় তোমার তলোয়ারটা কাদের ঝুলানো থাকবে তোমাদের উপর কোনো গুণা হবে না যদি তোমাদের কোনো কষ্ট হয় বৃষ্টির কারণে মারো দা কিংবা তোমরা অসুস্থ হও আন্তুম যে তোমরা অস্ত্রটা অসুবিধা নেই বহন করে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এই আয়াতটা এই কথা বোঝাচ্ছে যদি কোনো ওজোর না থাকে তাহলে সেটা বহন করা এটা হলো প্রথম কৌল যে ওয়াজিব দ্বিতীয় পণ হইলে এবং এটাকে পরিমাণ বাড়ে এটা রে সাহি রেয় হদু হেদ রাখুন হুদু হেদ রকম তোমরা শত্রুদের ব্যাপারে সতর্ক থাকো হুদু হেদ কিন্তু দুনিয়ার জীবনে তাদের থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে তোমাদের সতর্ক থাকলে তারপরে কি বাকিটা আমি করবো তাহকুল করো যে আমি তো বাঁধলাম আল্লাহর হুকুম কিন্তু আমি বাঁধলেও কাজ হবে না যদি আল্লাহ উটটার হেফাজত না করে এই সব ব্যাপারে উটটা বাঁধতে হবে না বাঁধতে হয় নিজের এস্তেতাত কৌত হাসিল করতে হয় এরপরে শেষ তারপর অনেকগুলো রাসায় এল ছোট ছোট তার মধ্যে একটা রেসালা আছে সশস্ত্র পাহারা এই নামে একটা রেসাল আছে খুব সুন্দর তোমরা কখনো এটা দেখে নি পাকিস্তানের একজন ওটার মধ্যে আছে যে মুসলমান এখন এত বুজদিল হয়ে গেছে যে কোনো একটা হালকা আওয়াজ শুনলেই একবারে অজুর নষ্ট হয়ে যায় পরে এটা বলে পরে হুজরে হ্যাঁ ওখানে একটা ই লিখছে ঘটনা লিখছে ঘটনাটা শিরোনাম হলো এই যে ধুলাই ইংরেজরা এই স্থানীয় সৈনিক ইত্যাদি বাড়াবার জন্য অনেক লোক সেনাবাহিনীতে ভর্তি করাইতেছে তো মুসলমানদেরকে সেনাবাহিনীতে ভর্তি করাইতেছে শিখদেরকে ভর্তি করা বিভিন্ন ধর্মের লোকদেরকে ভর্তি করাইতেছে হিন্দু কার ভর্তি করা তো হিন্দুদের এক পণ্ডিত ঠাকুর ওর সাথে ইংরেজের বড় এক অফিসার সাথে ভালো খাতির কি ব্যাপার স্যার সব ধর্মের লোকদেরকে সেনাবাহিনীতে ঢুকানো আমাদেরকে ঢুকান না কেন তো এই বলতেছে যে আসলে তোমাদেরকে ঢুকায় না হলো তোমরা খুব বেশি ভিড় না কি বলেন সে একদম ইয়ে তো আচ্ছা ঠিক আছে তুমি যদি আমার কথাটা অস্বীকার করো তাহলে তোমার ধারণায় সবচেয়ে বাহাদুর যে তারা নিয়ে আসো পরীক্ষা করবো এরপরে যদি আমার ধারণা ভুল হয় তাহলে তোমাদের নেবো সে পরে এলাকায় গেছে লাগে গিয়ে লোকদেরকে জমা করে বয়ান দিল যে তোমাদের মধ্যে অন্তত একজন হলেও এই বিরত তারা দেখাতে হবে তাহলে গিয়ে তোমাদের অনেকের চাকরির ব্যবস্থা হবে আমাদের একটা বদনামী সেটাও কাটবে অত একটা নজওয়ান সে ইয়া হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বাহাদুর সে আসছে সুন্দর করে যে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করে তার এবার বাহাদুরিটা পরীক্ষা করবে এবার একজন একজন সিপাহী যে যার হাত খুব সই তো তারাই বললো যে ওর টুপিতে গুলি করো বলছে ভয় পায়নি এরপরে ওই কেরানি তারা বলছে যদি তার নামটা লিখে নাও ও সৈনিক হয়ে গেল ওর জন্য কিছু ভাতা দিয়ে দেয় তারপরেছি বুঝলো মুসলমানদের অবস্থা এই পথে হয়ে গেছে চল যে পরিস্থিতিতে থাকো নামাজ যেমন ছাড়া যাবে না দিকিরাজ করা তো ছাড়া যাবে না কারণ এগুলোর দ্বারাই তো তোমার দিলের তাকবিয়া হবে যেগুলো দ্বারা তুমি শত্রুর সামনে দাঁড়াতে পারবে দিনের কোন কাজ একটা আর একটা না যদি মুনাফি হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আসতেই পারে বলো দিনের কোনো হুকুম যদি একটা একটু হয় যে আমি রোজা রাখলে নামাজ পড়তে ফোর আবার হজ করলে আমি রোজা রাখ একজনে তোমার দাওয়াতো এই নামাজ মসজিদে ঘুরি রোজাও রাখি তো হজ একটা বললাম আর কি মেশালটা আসলটা বললাম না এরকম কোন হুকুম একটা একটার মুনাফি না মুনাফি হলে এটা রবাহ কিভাবে আল্লাহ দিয়ে এটা আমি করতে থাকো তুমি আসো জিজ্ঞার তুমি চালু রাখো এটার মধ্যে কোন ছাড় নেই হাল এবংেরও খেয়াল রাখবে উপর ফরস এমন ফরজ যে তা সময়ের সাথে আবদ্ধ إن الصلاة كانت على المؤمنين كتابا اي مكتوبا اي مفروضا نماز ممن در اوپر فروس امان فروس موقوتا اي مقدرا وقتها جار وقت تا شنید داریتو نماز مسلمان در اوپر فروس امان تار وقت تا شنید داریتو جهاد در کارنو نمط چرا جبن حتا که جمعات پندو چرا جبن جدی ناکه আহ পরিস্থিতি হলে সেটা যে ছাড়া যাবে সেটা তো আমল দিয়ে স্বাভাবিক ভাবে ঘটনাতে গেছে ওহুদের যুদ্ধের পরের দিন যখন আবু সুফিয়ান আবার এই মক্কার দিকে যাচ্ছিল সেখান থেকে আবার সে মদিনার উপর আবার জামাত পাঠাইছেন যখন তারা উহুদ থেকে ফিরে গেছে এবং আবার ফিরে যাওয়ার এরাদা করছে তারা ফিরে আসা নিয়ত করছে তখন পাঠাইছেন লম্মা রাজা মিন ওহ তো যখন হুজুরে তাদেরকে পাঠানোর জন্য বলতেছেন যেতে হবে তো তখন আল জিরা তখন সাহাবা ইকরাম অনেক তোমরা সাহস করছে না শত্রুদের তালাশ করার ব্যাপারে তোমরা সাহস হারা হইনা যদি তোমরা আহত হয়ে থাকো তোমরা কেন হিম্মারা হয়ে যাও অথচ তোমাদের মধ্যে ফজলত একটা বেশি তার জুন আমি তোমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশা রাখো যা তারা রাখেনা কিভাবে আল্লাহ উৎসাহিত করতেছে যদি কখনো যদি কখনো জামা শত্রুদের কারণে অথবা নিজস্ব কোনো কারণে আসলেই তারা ইয়া হয়ে দুর্বল হয়ে গেছে তখন ওই মুহূর্তে যদি শত্রুদের পিছনে ধাওয়া করা জরুরি হয়ে পড়ে তখন কি এই উজোর কারণে তারা বসে থাকবে বললো যে না এটা বসে থাকবে না বসে থাকবে না যাও যুদ্ধের ব্যাপারে তাদের চেয়ে বেশি আগ্রহী তোমাদের হওয়ার কথা এবার সামনে রায় সব নজুল মুসলমান তার নাম এখানে মুসান উল্লেখ করলেন তো আমা আর কোন জায়গায় বসির আর কেউ বলছেন বিশ্ব তো সে হযরত রেফা আদিয়াল ওনার ঘর থেকে রাতের বেলা একটা বস্তা চুরি করে নিয়ে আসছে বস্তার মধ্যে কিছু আটা রাখা ছিল আর কিছু অস্ত্রশস্ত্র রাখা ছিল তো সে আনার সময় সে একটা চালাকি করছে যে সে বস্তাটা আনার সময় এই বস্তাটা এমন ভাবে আনতেছে যেন ওই বস্তাতে কিছু কিছু আটা পড়তে থাকে তো সে রাস্তা দিয়ে আটা একটু একটু একটু করে ফেলে ফেলে আনতেছে এক ইহুদির বাড়ি জাইদ ইবনে শামিন তার বাড়ি পর্যন্ত আসার পরে মুখটা এবার অস্ত্রগুলো ওই যে ইয়াহুদিয়া জাহেদাম তার কাছে কি বলতেছে যে হজুর আপনার কাছে তোর কাছে অস্ত্রগুলো রেখে দিছে এবার সকাল বেলা ওই যে হজরত রিফা তিনি তো আমার ঘরে চুরি হয়ে গেছে পরে ওনার এই ভাতি যা সম্ভবত কথা আদা আরেকজন সাহাবি ওনার কাছে বলছে আমার পরে এবার কে নিল কে নিল খোঁজ খোঁজ খোঁজ গেছে পরে দেখা গেলো যে ওই আটার ইয়া তো ছিদ্রি তো আছে পরে ইহুদি বাড়ি পর্যন্ত গেছে পরে ইহুদি ধরছে পরে ইহুদি বলছে যে না এটা আমি আটা কোথা থেকে চুরি করব। পরে ওর ঘরে তালাশ করা হলো পরে অস্ত্র পাওয়া গেছে বলছে এই মিথ্যা কথা বলো না অস্ত্র তো পাওয়া হয়ে গেছে সে চুরি করছে আর এইদিকে আমার বলতেছে এরপরে বিশের পক্ষ নিয়েছিল তার খানদান বনি তারা বলতেছে যে স্পষ্ট দেখা দিতেছে এই চুরি করছে এদিক দিয়ে মুসলমানের আরেক মুসলমানের উপরে দোষা পাই দিছে জলদি দৌড়ে হুজুর গাছে আসছে হুজুর করছে। ইহুদি স্পষ্ট দলিল আর এই মানুষগুলো হুজুর তিনি বলছে তো হুজুরের রায় এমন হয়ে গেছে আর তিসমানি সাহেবের বাংলা যেটা করছে গম দিয়ে তর্জমা করছে উর্দুতে কি লিখছে আল্লাহ ভালো জানেন উর্দুটা তো দেখি নাই খাবা আহা ইন্দা ইহু এখানে যে যে তো সে একটা লৌহ বর্ম চুরি করে সেটা এক ইহুদির কাছে একটু তাপ ছিল আসছে যে ওই যখন বিষয়টা ফাঁস হয়ে গেছে তখন বনি উবায়রিক তারা একজন অন্য একজন সাহাবি সাহাবির উপরে অপবাদ আরোপ করছে এই করছে সাহাবি তো সাহাবি তারপরে যখন ওনার ব্যাপারে কথা বলছো তলোয়ার নিয়ে বেরিয়েছে বলবি আমি একদম এরপর ওই দিয়ে ইহুদির কাছে পাওয়া গেছে তারপ করছে ইহুদি যখন বলছে যে না সে তো আমার কাছে অস্ত্র রেখে গেছে তোর আমার দিকে যখন সবার নজর গেছে বলছে না আমি চুরি করি না এটাহু আন্বীল এরপরে ওই তোরমার কৌম বনি উবায়রিক তারা রসুলের কাছে আপনি সবার সামনে বলেন যে এই তোর চুরি করে না এই চুরি করছে হুজুরের কাছে আবেদন করছে যেন হুজুরে ওই তোরমার পক্ষ থেকে মোজাদালাটা করে ওই উবার এবং হুজুরে যেন তোমা যে সে নিরপরাধ নির্দোষ এটা যেন ঘোষণা করে দেয় প্রকাশ করে দেয় এ তখন এদিকে আপনি অন্যায় কারিদের আপনি একটু ইচ্ছা করে ফেলেছিলেন এটা যেন আপনি ইস্তেফার করেন এটা ভুল না কিন্তু নবীর শান হিসেবে না তবে এটা কি ভুল নাকি তো জানেন না নিজেদের প্রতি বললো কেন তাদেরকে ভালোবাসেন না মানে তারা মানুষের কাছ থেকে বিষয়টাকে লজ্জায় মানুষের কাছ থেকে বিষয়টাকে লুকাতে চায় লজ্জায় বিষয়টাকে মানুষের কাছ থেকে লুকাতে চায় ওলা কিন্তু তারা আল্লাহর কাছ থেকে লুকাতে চায় না মুনাফেক এই জন্য যখন তারা তাদের অন্তরে এমন কথা লুকিয়ে রাখে যে কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট নন যখন তারা তাদের অন্তরে এমন কথা লুকায় যার প্রতি আল্লাহ সন্তুষ্ট নন বা যখন তারা রাতের বেলা এমন কথা বলে যে কথার প্রতি আল্লাহ সন্তুষ্ট নন সেটা কি তারা সংকল্প করে যে চুরি করে এটা কসম খাবে এবং ইহুদু ইহুদির উপরে দোষটা চাপিয়ে দেবে যাদের মধ্যে কিছু মুখলে মুসলমানও ছিল তাদেরকে বলতেছে যে তোমরা দুনিয়ার জীবনে তো ইহু এই তর্ক করলে আখিরাতে তাদের পক্ষে কে তর্ক করবে এবং তো আমার পরিবার তাদের পক্ষ থেকে তোমরা তো বিতর্ক করেছি আন হুম বলার কারণে আন তো যাবি এদের পক্ষ থেকে তোমরা বিতর্ক করছো আরেকের এবার আমি যে কেউ কোনো অন্যায় কাজ করবে যার মাধ্যমে অন্য অন্যকে কষ্ট দিচ্ছে আর পরেরটা হল ইয়ালিহী অন্যায় কাজ করে এটা অন্যর উপরে চাপায় নেই এটা নিজের অন্যায় কাজ এরপর বলাটা উদ্দেশ্য না যে ইস্তেফার করবে ইয়াজ গফুর আল্লাহ রাহিম আল্লাহ রাহমাত যত অন্যায় কাজই করুক যদি সে ইস্তেফার করে ফেলে তাহলে তো তাদের মধ্যে যারা ইমানদার না তারা ইমান এনে তারপরে ইস্তেকবার করবে আর যারা আগের থেকে মুসলমান কিন্তু না বুঝে তার পক্ষ নিয়ে ফেলছে তারা শুধু ইস্তেকি হকিমন কবীর এরপর সে সেই গুনাহের দায় চাপায় নির্দোষ ব্যক্তির উপর সেই গুনাহের দায় চাপায় নির্দোষ ব্যক্তির উপর তাহলে সে অপবাদ এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করলো ফকাদামা তাহামা বুহতান অপবাদের বোঝা বহন করলো এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করলো بستانا برميه اتمام اتمام مبين بينا بكسبه ولاولا فضل الله عليك يا محمد ورحمه وبالعصمه لهممت طائفه منهم من قوم تعمت ان يضلوا جدي اللهর করুণা অনুগ্রহ করুণা আপনার প্রতি না থাকতো তাহলে তাদের একদল লোক তো আপনাকে বিভ্রান্ত করে ফেলার ইচ্ছা করেই ফেলেছিল لهممت طائفتهم যদি তারা এটা করতো তারপরে আপনার তো কোন ক্ষতি হতো না والحكمة ما فيه من الأحكام وعلمك كما لم تكن تعلم من الأحكام والغرب وكان فضل الله عليك بذالك وغيره اذا جيد سبب الله انزل عليك الكتاب والحكمة علمك يقول الله سفين Sandinse فضل لا يوجل有veh imagine me smoking 여기에iralته انскührtه بشُول فضل الله سک incorporates وكان فضل الله عليك بذالك আল্লাফি কাতির তাদের অধিকাংশ গোপন কথায় কোন কল্যাণ নেই তাদের অধিকাংশ গোপন কথায় কোন কল্যাণ নেই তারা চুপি সারে যা যা বলে এবং নিজেরা নিজেরা যে কথা বলে এগুলোর মধ্যে কোনো তবে খায়ের নাজওয়া শব্দের গোপন কথা এটা গোপনে বলুক আর প্রকাশ্যে বলুক ওই ব্যক্তির গোপন কথার মধ্যে রয়েছে খায়র যে আমার আউ মারুফিন আমালি বির্রিন আও নাস। ومن يفعل ذلك يفعل كذا يفعل ذلك المذكوره ابتغاء طلب مرضات الله لا غيره من أمور الدنيا فسوف يؤتيه فسوف نؤتيه بالنون والياء يا لله الله فاعل هو اجر يشاقق الرسول فيما جاء به من الحق من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول যে কেউ রসুলের বিরুদ্ধ আচরণ করবে রসুলের পথের বিপরীত পথে চলবে নতুবা রসুলের মোকালাবাদ করবে মানে রসুল সাল আলী হাসালাম এর মোকালাপাত মানে হুজুর সাল আলিহাস্লাম কোন একটা কাজ যেটা হুজুর করে গেছেন একভাবে। এটা না করে ভিন্ন ভাবে করলো সেটা সেটাই তো হলো মুসাক্কা হলো রসুল যে কেউ রসুলের মোখালাফাত করবে তার সামনে হৃদায়তার পরিক এবং সে মোমেনদের পথ ছাড়া ভিন্ন পথে চলবে মোমেনদের পথ ছাড়া ভিন্ন পথে চলবে এটা আগের কথা রিতাসীর রসুলের মোখালাফাত করা হলে সেটা মোমেনদের পথ ছাড়া ভিন্ন পথেই চলা হবে তো এখানে দেখো আয়াত যখন নাজের হচ্ছে তখন বলতেছে কি দাঁড়ালো যে কেউ রসুলের মোখালাফাত করবে মানে মোখালাফাত এটা দুরকমের কুল্যান বা আজান রসুলের করবে কুল্লান অথবা বা কোন একটা ব্যাপারে রসুল সাল আলিয়া পথ ছিল একটা কিন্তু সে ধরছে আরেকটা রসুলের পথ ছাড়া ভিন্ন পদ ধরা মানে সাহাবিদের পথ ছাড়া ভিন্ন পদ ধরা রসুলের পথ আর সাহাবিদের পথে এক পথই হবে কথাটা বোঝা নাই বাকি রসুলের পথ কোনটা হয়তো বিভিন্ন বিভিন্ন এই জন্য সাহাবিদের পথটাই হলো রসুলের পথ তাহলে ওই যে তোমাদের এই কথাটা জানা আছে রসুলের থেকে যদি দুইটা পথ বের হয় কিন্তু পরে দেখা যায় সাহাবিরা পরে একটা পদ ধরছে তাহলে বোঝা যাবে যে ওই দ্বিতীয় পথটাই হলো রসুলের শেষ পথ আগের টা সেটা হুজুর একসময় চলছেন কিন্তু পরে এটা চলেন নাই করে মানে আবার এটা যে সাহাবিদের পথ ছেড়ে ভিন্ন পথে চলতেছে এটাকে না বুঝা এই না বুঝা না এটা তো আগে বললে বললোই আল্লাহাল হুদা তার সামনে হেদায় স্পষ্ট হওয়ার পর পথ কোনটা রেপরে অন্য পথ ধরছে আল্লাহ অনেক বেশি নারাজ হয়ে গেছে তাহলে কি করবে ছেড়ে দেবা আমি তাকে সেই পথেই ছেড়ে দেবাল্লাহ যেই পথ সে অবলম্বন করেছে আই মিন্তাল তার মাঝে এবং সে যেই পথ ধরেছে সেই পথের মাঝে আমি করে দেব। কোন বাধা দেব না সে সুন্দর চলতে থাকবে তার কাছে ভালো লাগতে থাকবে আমি জাহান্ন করাবো তাহলে দেখো আয়ের মধ্যে উদ্দেশ্য আম কুলান বা তাহলে যদি কুল্যান মুখ আলাপাত হয় রসুল সাল্লিম যে হক নিয়ে এসেছেন কেউ রসুলের হকটা থেকে সম্পূর্ণ তার মানে এটাই তার কাছে ভালো লাগবে এটাই আল্লাহ বলতেছে নুয়াল্লি হিমা তা এটা থেকে সে ফিরতে পারবে না আল্লাহ যদি বলে নুয়াল্লি তাহলে ফিরবে এটা তো হলো যদি একবারে কুল কে কুল রসুলের পথ আর বাজ হলো যে কোন একটা ব্যাপারে রসুল সাল্লিয়ামের সাবিল এটা সাহাবিদের সাবিল তাহলে দ্বিতীয় সুরতে নূদ খিলুব জাহান্নাম হবে দীর্ঘকাল জাহান্নামে থাকবে এরপরে অজান্ন এই তাফসির টা কাশির রহিমুল্লাহ অনেক সুন্দর করে দিস এই যে দেখি তাফসিল করতেছেন فاصبروا جكمن اوما يوشك الرسول من بعد ما تبين له الهدى طريق الشريعه التي جاء بها الرسول صلى الله عليه وسلم من سلك غير طريق الشريعه التي جاء الله عليه وسلم فصار في شق والشرع في شق وما শরীয়তের পথ থেকে সে ভিন্ন পথে চলতেছে আর এটা সে ইচ্ছে করে করতেছে বিপরীত পথে চলা মানিসের পথ থেকে বিপরীত ছাড়া ভিন্ন পথে চলবে এরপরে এখানে ভিন্ন কথা বলছে এরপরে সামনে একটা সে তাহলে আমি তাকে সেই পথটা কি তার কাছে ভালো লাগবে যে এই পথে সবকিছু হবে এই পথে একেবারে গন্তব্য যাওয়া যাবে তার কাছে এটাই মনে হবে অথচ সে বাস্তব জানে সত্যিকারে জানে যে আমি তাকে জিজ্ঞেস করলে বলে যে হ্যাঁ না শরীয়তের পথ তো আরেকটা সে ভিন্ন পথ ধরার কারণে এখন নোয়াল্লিহি মা তাওয়াল্লার ভিতরে সে পড়ে গেছে হিজাহান নাম তো পরে হবেই নোয়াল্লিহি যখন হয়েছে নস্তি হিজাহান নামটা হবে এই কথাটা বুঝছ তারা তো আল্লাহকে ছেড়ে কতগুলো নারীর পূজা করে ইনাসা আসনামান মুআন্নাসাতান মানে পুরুষকন্য তো কোন রকম শর্ত তাই তোছ মানে এটা ছিল মেয়ে লোকের পূজা করে যায় মাজম মত জায়গায় আসে না এটা মানে এটা তো আসলে আল্লাহ তাআলা কাছে তো সবই সমান কিন্তু আল্লাহ তারা তো কথা বলেন বান্দার হিসাবে মানে ইনাস তো তাদের দৃষ্টিতেও খারাপ এই দেবপূজATOR পরে অবাধ্য শয়তানের পূজা করছে শয়তানের পূজা করল কে হয় পূজা করে না আসলে শয়তানের কথাই তারা পূজা করতেছে মারিদান আই খারিজান আন আনিত ত্বাআ শয়তানের পূজা করছে এটা কেন বললো লি ত্বাআতিহিম লাহু ফিহা এই শয়তানে মরিদ কে ও ইবলিস لعنه الله আই আবআদহু عن الرحমাহ وقال الشয়طان لاتخذন্না من عبادك نصيبا مقروদা আমি অবশ্যই একটা অংশ আমি অবশ্যই নিয়ে নেব আমার নিজের জন্য যাদেরকে আমি আমার তো দিকে ডাকবো এর আমার ডাকে সারাও দেবে ডাকাটা কি তো সবাই করবে আমি আশা দেবো আল্লাহ এটাই শুধু আশা দেবে শুধু এটাই আশা দেবে এক একজনকে দেবে শানকমের দেয় না আল্লাহ এটা কিতাব আছে কারণ শৈতানের কি ধরনের মানুষকে কিভাবে আর কিভাবে বিভ্রান্ত করে এই বিষয়গুলো তিনি সেখানে উল্লেখ করছেন তারিকে কিভাবে বিভ্রান্ত করে তারপরে আলেমকে কিভাবে করে সাধারণটা কিভাবে করে সাধারণত ইবলিসের ওয়াসা কিতাবটা পড়ে দেখুন বাংলা অনুবাদও আছে উর্দুও আছে বাংলা অনুবাদও আছে আমাদের নায়বশাহ বাংলা অনুবাদ করছেন আমরা তখন ছাত্র হুজুরে অনুবাদ করতেছিলাম তখন দেখতাম আরবি কিতাবটাও তোমাদের ইয়াতেও আছে পাঠাগারেও আছে যে মৌলভী কে শৈতানবি মৌলভী হতে হয় মৌলভী শৈতান মৌল মৌলভী আমরা যারা আলিমোলাম আমাদেরকে একেবারে ওই সিনেমা হলে যাওয়ার পরামর্শ প্রথম দিনই দেবে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সে জানে যে আমি তাদেরকে নির্দেশ দেব ফলে তারা তাদের চতুষ্পদ জন্তুর কান কাটবে এটাকে তারা মূর্তির জন্য মূর্তির নামে ছেড়ে দিত এটার উপরে কেউ কোনো কিছু উঠাতো না দুধ পান করতো না এবং চিহ্ন দেওয়ার জন্য ওটার কান কেটে দিত বিশেষভাবে একটা কান কাটতো বাহিরা বলা হইতো তো এটাও তারা করছে তারা পরিবর্তন করবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে মানু এটা একটা মান আর কি আল্লাহর সৃষ্টি যদি ধরা হয় আল্লাহর দিনে পরিবর্তন করবে তাহলে এই তর্জমা আর আল্লাহর সৃষ্টিতে মানা দিন হলে তো দিনের মুখালে যত কাজ হবে সবগুলো হল তারিল্লা আর খালকিল্লা হলো তো হবে হবে এই আশা দেয় ও وما يعدهم الشيطان بذلك الا غرور باطل اولئك ماواهم جهنم ولا يجدون عنها محيصا معدلا طلب القر والذين امنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا وعد الله حق اي وعدهم الله ذلك وحقه حق ما فلمطلق فعل مهذوف ايهটা বুঝাইলেন ومن اي لا احد اصدق من الله تيلا قولا ونزل لما افتخر المسلمون واهل الكتاب مسلمان এবং اهل কিবলা তারা নিজেরা নিজেদের ধর্ম নিয়ে নিজেরা নিজেদের নবী কিবলা নিয়ে গর্ব করতেছে ইহুদিরা বলতেছে যে আমাদের কিবলা অনেক পুরাতন কিবলা আমাদের নবী অনেক আগের নবী আমাদের শরীয়ত অনেক আগের শরীয়ত আর মুসলমানরা বলতেছে না আমাদের কিবলা হলো সর্বশেষ কিবলা যে কিবলা পাওয়ার করতেছে তখন আল্লাহ তাআলা বলতেছেন লাইসা আল আমরু মানু তান বি আমানিকুম ওয়ালা আমানি আহলুল কিতাব যে লাইসা আল আমরু জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বিষয়টি না তোমাদের আশার সাথে আশা আকাঙ্ক্ষার সাথে সংশ্লিষ্ট না আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষার সাথে সংশ্লিষ্ট মানে আমর আমর মানে হলো ওই জান্নাতে যাওয়া জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এই যে ব্যাপারটা এই ব্যাপারটা তোমাদের আশার সাথে যে কোনো অন্যায় কাজ কেউ করবে যত মুসিবতে ফেলেন সব মুসিবতের কারণে আল্লাহ তালা তার গুন গুলোকে মাফ করে দেন এই কথাটা কমা ওয়ারাদা ফিল হাদিস দেখো ওয়ারাদা পৃষ্ঠা উল্টেও না 30 عن ابي هريره رضي الله تعالى عنه لما نزلت هذه الايه ايا যখন نازল হলো বকাইনা বকাইনা এরপর কি وحزننا وقلنا يا رسول الله ما ابقت هذه الايه لنا شيئا এই আয়াত তো আমাদের জন্য কোনো কিছুই বাকি রাখে নাই وقال عليه الصلاه والسلام ابشروا فإنه لا يصيب أحداً منكم مصيبة في الدنيا إلا جعلها الله له كفارة حتى الشوكة التي تقع في قدمه كل مؤمنের উপরে যত মুসিবতা শেয়ার কারণে তার গুনাহ মাফ হয় হatta ke যদি তার পায়ে একটা কাটাও ফুটে এটার কারণে لا يجد له من الله غيره وليا يحفظه ولا نصيرا يمنعه من ঠিক পতন আছে ওই ব্যক্তির দিন অপেক্ষা উত্তম দিন আর কার যে নিজেকে অর্পণ করে আল্লাহর সামনে নিজেকে অর্পণ করে আই ইনক সম্পন করে ইব্রাহিমের মিল্ল ইসলাম মিল্লাত ইব্রাহিম যেটা মিল্লি ইসলামের মুফিক হানিফা হালুন। খিল্ৰ্রাহিমকে পরম বন্ধু রুপে গ্রহণ করলেন বা পরম বন্ধু পরম বন্ধু বানা মহব্লাফিস বন্ধু বানাই তয়োজন কানা বললো যে ছিলেন এমন না বরং সবসময় থাকবেন